حدث نمبر 41 عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إلبسوا من ثيابكم البياض فإنها من خير ثيابكم وكفنوا فيها موتاكم ساداران ار کاپوڑ ساداران پوریدان و کافون ار جن نحلو شربطم قاپوڑ. আবদুল্লাহ বিন আব্বাস রদ আনহমা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা তোমাদের সাদা রঙের কাপড় পরিধান করো কেননা সাদা রঙের কাপড় হলো তোমাদের সর্বোত্তম কাপড় অতএব এই সাদা রঙের কাপড়ের দ্বারাই তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে কাফন দিবে জামে তিরমিজি হাদিস নম্বর নশো সুনান আবু দাউদ হাদিস নম্বর তিন এবং সোনান ইবনী মাজাহ হাদিস নম্বর এক তবে হাদিসের শব্দগুলি জামা তিরমিজি থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান শাহেহ বলেছেন আল্লা নাসরুদ্দিন আল আলবানী হাদিসটিকে শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবদুল্লাহ বিন আব্বাস রদ আনহোমা একজন বিশিষ্ট ও প্রসিদ্ধ সাহাবি তার কুনিয়াত অর্থাৎ ডাক নাম আবুল আব্বাস ইমাম উত্তফসির হিসেবে তিনি উপাধি লাভ করেছেন তিনি আল্লাহর রসুলের চাচাতো ভাই হিজরতের তিন বছর পূর্বে তিনি মক্কাতে শ্যাব আবি তালেব নামক স্থানে জন্মগ্রহণ করেন হাসিম বংশের লোকেরা উক্ত স্থান থেকে বেরিয়ে আসার আগেই অতপর নবী করিম সল্লু আলহ্লামের সান্নিধ্যে থেকে জ্ঞানার্জন করেন তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো এক হাজার ছয়শ ষাটটি আল্লাহর রসুলের সময় তার বয়স ছিল ১৩ বছর আলি বিন আবি তালেব রদাহ আনহোমা তাকে বাসরা শহরের আমির নিযুক্ত করেছিলেন তিনি সন আটষট্টি হিজড়িতে তয়েফ শহরে সত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বিষয়ে অন্য অক্তিও রয়েছে রদু আনহুমা এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে সাদা কাপড় সাধারণ পরিধান ও কাফনের জন্য হল উত্তম ও মুস্তাহাব বা ভালো কাপড় যেহেতু সাদা কাপড় অন্য রঙের কাপড় চেয়ে অধিক পবিত্র ও উত্তম এই জন্য যে তাতে রয়েছে সুন্দরতা ও উৎকৃষ্টতা এবং এই কাপড়কে অধিক পবিত্র এই জন্য বলা হয় যে এই কাপড়ে কোনো প্রকার মাটি বা ময়লা অথবা কোনো প্রকার অপবিত্র বস্তু লাগলে তা সহজেই স্পষ্টভাবে প্রকাশ পায় এবং তা ধত করে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র করা হয় তাই সাদা রঙের কাপড় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র থাকে দুই এই হাদিসটির দ্বারা এটাও প্রমাণিত হয় যে সাদা রঙের কাপড়ের বিষয়ে পুরুষের বিধান নারীর বিধানের মতোই তাই এই বিষয়ে পুরুষ ও নারীদের বিধানের মধ্যে কোনো পার্থক্যের কোনো সহি হাদিস বা দলিল নেই যে ব্যক্তি পার্থক্যের দাবি করবে তার জন্য প্রমাণ বা হাদিস অথবা দলিল উপস্থাপন করা অপরিহার্য হয়ে যাবে আর এই বিধানের ক্ষেত্রে নারীরা হলো পুরুষদের মতোই তাই এই বিষয়ে মহান আল্লাহ পুরুষদের জন্য যে বিধান সাব্যস্ত করেছেন নারীদের জন্য সেই বিধান প্রযোজ্য তবে যদি নারীদেরকে সেই সাধারণ বিধান থেকে আলাদা করার কোনো দলিল থাকে তাহলে সেটা হবে স্বতন্ত্র বিষয়